আরম্ভ হয় কবি কাহিনী দিয়ে কবি কাহিনী নামে আটষট্টি সালে এবং সেটা ইয়ে বলছিলাম একটু এলাহিস পাবলিসিটি একটু সামর্থ্যের অতি পাবলিসিটি করা হয় রবীন্দ্র সরোবর মেলে সিআইটি যে হলটা সেইখানে সাড়ে পরপর অনেকগুলো রবিবারের জন্য বুক করে আমরা করবার চেষ্টা করি তিনটে শোগুলো প্রায় সবই মার খায় প্রচণ্ডভাবে সন্ধ্যে শোতে এখানে একটা সাড়া পাই কবি কাহিনি বোধ হয় আমরা মানে ষোলোটা রোববারের জন্য নিয়েছিলাম পরের চারটে রোববার আমরা ছেড়ে দিয়েছিলাম বারোটা রোববার করেছিলাম তার মধ্যে আটটা রোববারে আট দুগুণে ষোলোটা কবি কাহিনীর হয় আর পরের চারটে রোববার ওই বাঘ বিচিত্রানুষ্ঠান কম্বাইন্ড একটা শো পরের চারটে রোববার হয় তা তারপরে ওটা বন্ধ করে এবং বন্ধ করে দেওয়ার ঠিক পরেই ওই যে ফেসারতটা ওই মানি ইনসেন্টিভ দেওয়া হয়েছিল সেইটার কুফলটা হাড়ে হাড়ে বুঝতে আরম্ভ করি এবং তারপরে কিছুদিন নানা রকম চেষ্টা করলাম রিহার্সাল দিলাম কিছুদিন জমল না তারপরে গ্রুপের মধ্যে নানা রকম অ্যাপ্রোচের গণ্ডগোল ফিলসফি পরিষ্কার না থাকা এবং আমার নিজেরও যেভাবে আমি আরম্ভ করেছি সেটার সম্বন্ধে নানা রকম এটা এটা করে তখনকার চুক্তি মতো যেটুকু টাকা ছিল সামানমি টাকা যাউট করে এটা আমাদের ওই অভিনয় গুলো নাগি ত্যাগ করি ছেড়ে দেব সেইটা ছেড়ে দেবার পরে খুব একটা মুক্তি বোধ যে আর থিয়েটার করবো মুক্তি রাখবো ঝামেলাগুলোতে কারণ ঝামেলাগুলো খুব খারাপ লাগছিল কিন্তু শতাব্দীর কিছু পুরনো মেম্বার দেবেন একজন তারপরে পঙ্কজ বংশী এরকম কয়েকজন মেম্বার আমার আমার ছাড়ে তারা লেগে থাকে। এবং তখন আমি যারা সুযোগ সন্ধানী ছিল তারা চলে গেছে এবং কিছু আমি বলি তোমরা যদি অন্য দলে যেতে চাও আমার দিকে কিছু ইনফ্লুয়েন্স থেকে থাকে কোনো সাহায্যে আমি আসতে পারি সেটা আমি করেছিলা বেশ কয়েকজন বহুরূপীতে চাই এমনকি পঙ্কজ বহুরূপী প্রথম তার মধ্যে আমার মনে হয় অশোক রয়ে গেছে সে আমাদের কবিতা নিলে ছিল না পরে বিচিত্রানুষ্ঠানে ছিল নতুন এসেছিল তারপরে এরা লেগে থাকে তখন আমি বলি আমি সপ্তাহে একদিন করে একটা নিয়ে আলোচনা উৎসাহ ডেভেলপ করেছে আগে উল্লেখ করে নি লন্ডনেই একটা উল্লেখযোগ্য থিয়েটার হচ্ছে রাসিনের ফিদ্রা নামে ইংরেজি ভার্সান আমি যে হোস্টেলে থাকি তার একটা হল ছিল আমার পয়সা নেই চাকরি করে স্টুডেন্ট তারা বললো তোমার পয়সা লাগলো তাদের লোক হচ্ছিল না পয়সা সাংঘাতিগুলো অত্যন্ত উচ্চ মানের অভিনয় কিন্তু অভিনেত্রীর নাম এই অভিনেত্রীরে এসেছি শতাব্দী করেছি বলি তাইতেই করেছি এছাড়া কোন অলরেডি আছে বলে মনে করিনি কিন্তু আমার রয়েছে আচ্ছা প্যারিসে একটা পারমানেন্ট থিয়েটার হম সেটা কিন্তু ইন রাউন্ড অর্থাৎ এবং সেখানে দেবো ফ্লেক্সিবল যেখানে আমি ইচ্ছে মতো বিভিন্ন নাটকে অ্যারেঞ্জ করতে পারি সেটা কিন্তু মাথায় তখনও আছে করছি কিন্তু তো এই আলোচনার মধ্যে আলোচনাগুলো হতো এমনও শুনেছি একজন বলেছে যে এই থিয়েটারই কেন পঙ্কজ আছে দেবেন আছে ওটা মাত্র পাঁচজনের কাস্টিং প্রহাদ ওই সময় আমি এ পাইনে পাই না কালচারাল এই বলে আরম্ভ করেছিলাম আবার পুরোনো পদ্ধতিতে আমি বলি যদি ফিরে এসে দেখি প্রত্যেকের পাঠ মুখ্যস্ত হয়ে গেছে তাহলে হবে না পরীক্ষা মুখস্থ করে অনেকগুলো আছে আর ওইখানে রবীন্দ্র সর্মা বলি ওই রকম এমনি দুটো শো এর জন্য নিয়ে পাতি এতে প্রতাপ মেমোরিয়াল হল পাড়াতে ভাড়া ছোট হল নিয়ে প্রলাপ করি পাইনি তারপরে ওই গ্রুপ ছোট বলে সারা রাত্রি করা যা পারি করি সারা রাত্রির ওইভাবে একটা শো হয় একটা কল শো পেয়ে যাব সারা সব ওই রকম সাতটা আটটা শো করে বন্ধ সারারাত্রির পরে এখন আমি ওই খাতা আমি খাতাটা রেকর্ড সারা রাত্রি পরে আমার মনে হচ্ছে না রবীন্দ্র সরোবরের দুজনে দিই হয়েছে শেষ নেই কোনটা প্রথম শো খাতা না থেকে বলতে পারে খাতায় আছে কোথায় বলতে পারবো এবং তারপরে আবার শতাব্দী কী লোকজন বাড়ে শতাব্দী আবার শুরু হয়ে রেগুলার শো আরম্ভ হয় বেশি লোক কিন্তু খুব আর তখন আমি প্রতিজ্ঞা করি একটা জিনিস আগে লোকসান আমি কোনো টাকা নেবো না কিছু টাকা দেবো মানে দর্শকের যদি চলে তখনই ওই প্রিন্সিপালটা ডেভেলপ করে যারা নতুন প্রোডাকশানে তিনটে মিলিয়ে একশো টাকা বেশি খরচ করে সিংহাসন থেকে করে থাম পর্যন্ত সমস্ত কিছু করেছি এবং তখনই দেখলাম রিভিউতে আমাদের ইমাজিনেশনটা কাজে লাগানো হচ্ছে সে তিনি আমাকে আইডিয়াটা দিয়েছিলেন সেটা আমরা পরিণত করেছিলাম তিন দিক ঢাকা রইল একটা রাউন্ডের ভাবে আর কুচি দিয়ে করা আছে আর লম্বা কাপড় সেটা ছুটিয়ে নিয়েছি একটা ওইব্রো গ্রে সাধারণ রঞ্জক সাবান দিয়ে ছুটিয়ে নিয়েছি আর তার নিচের তার আড়ালে দিয়ে টেনে ফেলেছে কাঠের ব্লকটা দেখা যাচ্ছে না সামনে তিন দিক ঢাকা কাঠের ব্লকটা আছে তো দূর থেকে একটা ফ্লুটেড কলাম টেপারিং আটওয়ার্ড এই করলে হয়ে যায় আর খুলে নিয়ে ওই কাঠের ব্লকের উপর ছোট্ট একটা আছে ওপরে আমার টান করে বানকার একটা জায়গা পাওয়া এই প্ল্যাটফর্ম যেটুকু তখন ছিল সেইটা ব্যবহার করে প্ল্যাটফর্ম ও মার্বেল পেপার সেটে দিলাম যাতে মার্বেলের ভাবটা আসে এটা ভাঙা টুলের মতন ছিল সেগুলো করে পেন্ট করে দিলাম তার ব্যাগ আর এগুলো হয়ে গেল কেমন আর ওই পুরোনো বাড়ির আইডিয়াটা দেওয়ার জন্য বন্ডেজ বন্ডিং থাকে না পাথর তাতর দিয়ে ইটের বন্ডিং ছবি সেগুলো আছে যেন চুনবালি খসে গেছে ওটা দেখা যাচ্ছে আমরা মানে রিয়ালিজম চেষ্টাটাই করি মানে আইডিয়াটা চেষ্টা করেছি এর থেকে বুঝে ভাঙা কাজে কারণ ইট নয় পাথর গ্রে রঙের কালচে গ্রে আর ওই সিংহাসন থাম এই দিয়ে আর তো বাড়ির পুরোনো ফার্নিচার ফার্নিচার নিয়ে গিয়ে বাকি যেটুকু করা সেই করে আমরা সেই দিয়ে একটা করে দেওয়া সব হোম মেড পুতুল করতেছে সেইগুলো সব করে দি করে দিয়ে বল্লপুরের ঢুকতা কস্ট এইভাবে যখন নামে তখন আমাদের আর্থিক অবস্থা যেহেতু এই শতাব্দী শেষ আট শেষ অভিনয় শেষ না এটা কিন্তু আমার একার না গ্রুপে জানে না এবং তার জন্য খুব পুসলের এবং সেইসফুল হয়েছিল প্রেমোরিয়ালে অনেকদিন পরে নেমেছে বলে এবং হলটা ছোট বলে তিনশোর কম সিট বলে হাউসফুল হয়েছে আর ওইখানে রবীন্দ্র সরোবরের হাউসফুল শতাব্দী চালানো হবে এটা ঠিক তারপরাইট কলকাতার কষ্ট উঠে যাচ্ছে এই তো সাকসেস এর মেজার কলকাতার গ্রুপ থিয়েটারে সেই অবস্থাতে আমরা চলে যাই কিন্তু ততদিনে আমার অঙ্গনমঞ্চের কথা একদম মাথায় ভালো করে চেপে এবং দলেরও অনেকে গোড়ায় যখন বলি তাদের প্রচণ্ড উৎসাহ ছিল আর এবিটিএ হলে সাকিনা মাহাতো যেটা আমার প্রসিনিয়াম স্টেজেও হয়েছে সেটা ওই প্রথম ট্রাই করি যেটা ওই থার্ড থিয়েটার বইটাতে যে ইতিহাসটা পাওয়া যাবে সেখানে ট্রাই করি এবং ট্রাই করার পরে আমি আমি অন্তত ফর্মলি কনভিনসড যে আমি এই থিয়েটারই করতে চাই কিন্তু ওই এবিটিএ হলে স্পোরেটিক্যালি ভাড়া নিয়ে আমি সুবিধা হচ্ছে না কারণ চেয়ারম্যান লেবুলগুলো এক হওয়ার ফলে আমি পেছনে রয়ে লোক দেখতে পাই না নিজস্ব সিট দরকার ওখানে স্পটলাইট সে পুরোনো হ্যাং চেষ্টা করে দেখলাম হচ্ছে না অন্য ধরনের লাইটিং দরকার এইসব করে টোরে তখন ঘর খোঁজা শুরু হয়েছে তারপরে তো আমি ওই জওয়াহরলাল নেহরু পাই এবং সেই থেকে চাপুর থেকে দুজনে টাকা দিয়ে আমেরিকা চলে যাই রিচার্ড জয়ারির সঙ্গে আলাপ হয়েছে ওখানে ওদের প্রিপারেশনে কাজ করার সুযোগ পাই এর আগের ওই কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামটা রাশিয়া পোল্যান্ড আমেরিকার প্রোগ্রামটা এই দুটো কথা অনেকে ক্ষুনও হয়েছে আমাকে সামলাবার জন্য হোসের আমাকে বাধ্য হয়ে অপেরা দেখতে হলো আমার অপেরার গান সরকার যাই হোক আমি প্রায় গড়ে একটা করে থিয়েটার প্রতিদিন পেয়ে গেছি রাশিয়া থিয়েটার যেখানে প্রচন্ড ভাবে প্রচণ্ডেন্স করে আমি নকল খোলাগুলি কিছু করিনি কিন্তু অবশ্যই প্রচণ্ড লাইট ব্যবহার করেছে যেটা আমি একেবারেই লাইটের খেলা প্রচণ্ডভাবে আছে আছে লাইটগুলো ব্যবহার করেছে হলের মধ্যেই আছে যদিও কম্পারেটিভলি ওটা সবচেয়ে গরিব দৌড়ের কাছাকাছি একটা জায়গায় স্যান্ডিচ পেলে আবার চলে এসেছি রাত্রি অব্দি দেখেছি যতক্ষণ কাজ ছিল তাও বলেছি যে থিয়েটার আমি থাকার স্টেজ মধ্যে দেখাতে দেখা। দেখানি ওরা ওই একটা নাটক করে গেলাম শেষ হলে আর করলাম এই করে এইসব অনেকগুলো নাটক আর আমেরিকা তো আমি দেখবার চেষ্টা করেছি আর ওই কিন্তু আমি ওই এর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি কি বলে উৎসাহ প্রকাশ করেছিল। এর মধ্যে পর যখন শতাব্দী প্রসিনিয়াম স্টেজে দাঁড়িয়ে গেছে কলস টলস আসছে অনেক তারা তখন আর রকম খোলাগুলি না হলো ইনডাইরেক্টলি তারা বাংলা সৃষ্টি করতে তারা যেতে চায় দুটো কে চলার পরে আমি বুঝতে পারি যেতে চলবে না একটা প্রচন্ড টান রয়েছে ওরা প্রসিনিয়ামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর আমার থেকে রয়েছে অঙ্গনমঞ্চ এবং তার ফলে একটা ফ্যাকশন এবং সেখানে ওই যে কন্টেন্টের ইম্পর্টেন্সটা সেটা আরম্ভ করে সামাও একটা লিঙ্ক আমি পুরোনো জীবনের সঙ্গে পলিটিক্যাল জীবনের সঙ্গে গিয়ে আমরা নতুন করে শুরু করি এবং সেখানে আমি বলি যে টাকা কুড়ি যা যেহেতু আমি বিদায় করে দেব শতাব্দীর নামটা তোমাদের নিতে ইচ্ছে করে এমনকি এই যে দু বছরের ভাড়া একসঙ্গে দিয়ে করা হবে না এই শতাব্দু ক্রিটিক্যাল পিরিয়ড ছিল অঙ্গনমঞ্চ আরম্ভ হয়ে গেছে মেম্বারশিপ সিস্টেম মানে হচ্ছে মানে হচ্ছে যে চার টাকা বছরের চাঁদা পাঁচটা শো ফ্রি পাবে তারপর এবং বছরে মিনিমাম তিনটে প্রোডাকশন আমরা করবো এটা অনেকখানি কমিটমেন্ট এবং পুরোনো শতাব্দী ডিসপ্যান্ড করে দিলে একসঙ্গে সবকটা নাটক চলে যায় কমিটমেন্ট রাখাটা দুষ্কর হয়ে যাবে আর একাডেমি অফ আমরা নিয়েছি সপ্তাহে তিন দিনের জন্য পুরোটা আমরা অ্যাফোর্ড করতে পারি সপ্তাহে তিন দিনের জন্য আমরা রবি সমে রবিবারে শো করবো দরকার মঙ্গলবার ও করবো সম্মলটা রিহার্সাল এই জন্য নিয়েছি এবং দু বছরের ছাঁদা দু বছরের ভাড়া মাসে আড়াইশো টাকা প্লাস ইলেকট্রিক চার্জ আমাদের দিতে হতো আমাদের পে করা প্লাস কিছু এক্সট্রা টাকা একটা দরজা ফোটা নতুন রুম বাথরুম তার জন্য হাজার খানেক টাকা এক্সট্রা আমরা আর নতুন কয়েকজন ঢোকা এবং যে কদিন ওই ডেটটা ঠিক হলো মাস দুয়েক তার মধ্যে চলছে এর মধ্যে আমাকে পড়া প্রোগ্রাম ঠিক করতে হবে আমার মনে আছে প্রথম ঠিক করেছিলাম ওই নক্ষত্র শ্যামল নয়ন পালা দুজন মাত্র অভিনেতা আমার ভালো লাগে এবং তারাও হয় আমাদের ফর্মে তাদের অনুরোধ করি তোমরা তোমাদের থিয়েটারটা এখানে করি চার পাঁচটা রোববার ওরা ভার নেয় ওরা একটা করে শ্যামল খানিকটা প্রবঞ্চনা করি আমাকেও নামায় কি একটা পার্টে যায় আর কিন্তু ওই প্রস্তাবের ওইভাবে লাগবে আর এর মধ্যে আমার মিছিল নাটকটা লেখা হয়েছে মিছিলটা তো না সরি তারপরে মুক্ত মেলা যেটা ইম্প্রোভাইজ বলে তার দরকার হয় না আলোচনাটাই বেশি দরকার হয় এবং দলে তখন পঁচিশ হাত ধোয়া হয় বিশেষ করে যখন দেখি অতশালী গোলাপের আমাদের মামাটা হয় তখন এতদিন পরে ওইটা আমরা বের করি এবং বদলে চারশো টাকা ভাড়া চাওয়া সেটা কিন্তু যে কোনো লেখাপড়া ছিল না কথাবার্তা ছিল না আরকি আমরা তখন বলি আমরা এক বছর বেশি দিতে বলার আরেকটা কারণ ছিল যে এই পিরিয়ড এর মধ্যেই আমাদের তখন প্রথমে এটা ইতিহাস অঙ্গনমঞ্চের প্রথম প্রোডাকশন একাডেমি হচ্ছে অভিনয় হয়েছে মানে স্পার্টাকুস স্পার্টাকুস হচ্ছে প্রথম নাটক যেটা আমি অঙ্গনমঞ্চের জন্য দিকেছি মানে এর কথা ভাবি কিন্তু স্পার্টাক্ট প্রশান অঙ্গনমঞ্চের দ্বিতীয় প্রোডাকশন দ্বিতীয় প্রোডাকশন হচ্ছে এবং যেটা মণিপুরে আমাদের এবং তিনটা নাটক নিয়ে মণিপুর গিয়েছিলাম আমরা মণিপুরের জন্য এখানে ইচ্ছে ছিল ভেবেছিল অঙ্গনমঞ্চের জন্যই তৈরি করবো কিন্তু ওদের জন্য প্রোসেনিয়াম প্রোডাকশন একটা হয় ওই একটাই হয়েছিল প্রোসেন প্রোডাকশন মণিপুর তারপরে কলকাতায় এসে ওটাকে এ করে না সার্কুল বললাম সেকেন্ড প্রোডাকশন থার্ড হচ্ছে তারপরে আবু হোসেনও আমাদের অঙ্গমঞ্চে ফোর্থ হচ্ছে আবু হোসেন তারপরই আমাদের এই নয় কবির মুক্তি তিনশাব্দী যখন করছি কয়েকটা মাত্র শো হয় তখন আমরা জানি আমাদের ছেড়ে দিতে হবে তো এই মধ্যে আমরা কার্জন স্মার্ট হাউস করেছি ফলে ওপেন এয়ার ঘনভাবে আকর্ষণ হবে আর আড়াইশো টাকা ভাড়া থাকলে আমরা হয়তো চারশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ওরাও বলতে পারলো টাকা আব্দির জন্য বেরিয়ে এসছিলাম পুরোটা তা না টাকা হয়তো জোগাড় হতো কারণ আমরা তখন সারা বেশ কিছু পেতে আরম্ভ করেছি নতুন মেম্বার হতে চাইছিলাম এক টাকা করে দেখে যাক এবং নিলে দিকে আমাদের সব কথা প্রায় শেষ দিকে এখনো গেছে রবি মঙ্গল তিন দিনই অভিনয় করেছে সেই অভিনয় গুলো লিখে লিখে করেছি এবং পুরো আমাদের হাউসফুল মানে তো এরকম শেষ নেই তখন অঙ্গনমঞ্চে কিন্তু আমাদের একাডেমিও এতে হয়। শেষ নেই নাটকটার অঙ্গনমঞ্চের ফর্মটা আমাদের ঘরে কখনো হয়। যেটুকু হয়েছে মাঠে সে আর করি না তারপরে আগের কাজটিং কিন্তু করা হয়নি পঙ্কজ ছেড়ে দিয়েছে তখন আবার নতুন করে দেবেন ধরছি না ওগুলো জানা আছে হবার পরেও আমরা তখন শনি কিংবা রবিবার করতাম ভুলে গেছি যাই হোক যেদিন করতাম ছি কারণে আমরা বুঝেছি তার ফলে আমাদের আবার খুঁজতে পেরো খুঁজে খুঁজে বোমার প্রথম শোটাতে হয় তখন আমি রুরাল ডেভেলপমেন্ট ছি প্ল্যানিং এর কাজ ইঞ্জিনিয়ারিং দশটা পাঁচটা করে বিবেকের কোন দংশন না নিয়ে আমি টাকার রোজগারের জন্য করতে পারি তারপরে কপাল তারপরে সেখান থেকে টাকা জমিয়েছি যাতে আমি পরে তারপরে চুয়াত্তর সালে আমি গ্রামে যাবার জন্য বা গ্রামের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাড়ে তিনটা আমি চলে আসবো আমার এই আস্তাটাই এবং শো যখন থাকবে আমি তখন ছুটিটা পাবো এই ধরণে করেছিলাম নইলে বন্ধুরা যারা ফুল টাইম দিত তার থেকে কম টাইম দিই আমার ভালো লাগতো আরকি ওই সময় আমার গ্রামে উল্টোটা করে আর কি খালি চেনাশোনা লোকদের কার্ড দিয়ে কোথাও না করে ছ রোববারের জন্য নিয়েছিলাম আমাদের প্রথম রোববারে যারা এসেছিল প্রায় তারাই বাকি শোগুলো ভর্তি করে দেয় এমনভাবে সাড়াটা পায় ওখানে একশোর উপর লোক ধরত কিন্তু আমাদের দ্বিতীয় রোববারই দেখেছি বাকি কটায় আর এবং ছ রোববারের পর যখন আবার নিতে গেলাম ওরা আমাদের দাঁড়িয়ে কারণ কিছু দেখায় আমাদের দরকারে লাগবে আমরা জানি ওদের দরকারে লাগবে না লাগেও কিন্তু তাড়িয়ে সে বোমা নাটকের গুণেই হোক বা আমাদের মুখ থেকে পছন্দ হয়নি হোক যাই হোক তারপর প্রাণপণে রাজি করিয়ে রেগুলার শো শুক্রবার একটা আমাদের লং স্টে এবং খাতা দেখতে হবে এইটি হচ্ছে মুশকিল আমার আর তোরটা মনে আছে একাডেমি অফ ফাইন আর্টস হচ্ছে 74 এ ছাড়ে মাত্রে এই যে আরম্ভ 75 এ এমার্জেন্সি এমার্জেন্সি টু এমার্জেন্সি ভেতরে ওগুলা একসঙ্গেই পড়ার রিপোর্ট থেকে দিতে থেকে আমার গোমা করতে আমার মনে হচ্ছে মার্চ এবং একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ জন লোক ধরত অনেক হাউস ফুল আমরা ওখানে পেয়েছি করে গন্ডি নামে তখন আমাদের আগামী দুটো ফুল হাউস হয়ে থাকতো মানে ঠাট্টা ছিল আমাদের এবার কোথায় আমাদের মাত্র এক টাকা করে এবারে আর আমরা এইভাবে আমরা করে গেছি এবং ওখানে আমার যতদূর মনে হয় মিছিল তারপরে পরে যতদূর মনে হচ্ছে সুখপাঠ্য ভারতের ইতিহাস এগুলো পরপর বলতে পারবো তারপরে ক্যাপ্টেন তারপরে মনিকাঞ্চন খবর এই তিন বছর দশ মাসের মধ্যে এই সবগুলো করে দেব তারপরে ওই ঘরটা আমাদের যায় সেটা হচ্ছে ওদের ওইসফিক্যাল সোসাইটি তারা বাড়ির মালিক না বাড়ির অন্য মালিক তখন আবার পাঁচ মাস আমাদের দর্শক হারা হারাচ্ছে তারপর খুঁজে পেতে হল পেয়েছি এখানে তো তিন বছরের উপর হয়ে গেল ধরো মাস পাঁচের গ্যাপ যান এবং আশির থেকে তাহলে একাশি বিরাশি তিরাশি চুরাশি চার বছর হলো মানে এই বছর চার বছর পূর্ণ হবে সাড়ে বছর পার হয়ে গেছে প্রতি সূত্র নানা রকম অসুবিধা হচ্ছে এখানে আমরা সেটা বলতে পারছি না কস্টিং বেড়ে গেছে সবকিছুই মানে খাওয়া দাওয়া চায়ের দাম থেকে আরম্ভ করে ওখানে হল এর ভাড়া ফ্যানের জন্য এক্সট্রা দিতে হয় বা তাদের শো ওখানে করানো তাদের ট্রান্সপোর্ট কষ্ট দিতে হয় তাদের কস্টিংটা আরো উঠে যায় বেড়ে যায় দশ টাকা দাঁড়িয়ে যায় পাই হয়তো টাকা আর হাউসফুল এখানেও কম হয় কারণ এটা আমার ধারণা এটা অনেকে বিশ্বাস করবে না যে থিওসফিক্যাল সোসাইটি তো যখন দেখেছি পরের পিরিয়াডে তখন একটা ইয়াং মহলের একটা ভ্যালু ছিল যেখানে এই ধরনের যারা করেন একটা প্রশ্ন বা অনেক বেশি র্যাম্পায় হয়ে গেছে সিরিয়াস থিয়েটারের দর্শকই কমে গেছে এইটা বোধ প্রধান কারণ আমাদের থিয়েটারে দর্শক কমে যাওয়া বিশেষ করে ইয়াং মহলে কমে যাওয়ার একটা প্রধান কারণ শতাব্দীর বর্তমান অবস্থা বেশি হয়েছে নাটক আমি ওই শুভবদ্ধ ভারতের ইতিহাসের পরে অরিজিনাল নাটক আমি লিখি বহু বছর বহু বছর পরে খাটমাট বাদবাবু আমরা সেদিন শতাব্দীর সম্পর্কে কথা বলছিলাম আপনি শতাব্দীর ইতিহাসটা বললেন আর আমরা সিন্ধি অ্যাসোসিয়েশন হল হল পর্যন্ত এসে গিয়েছিলাম কিন্তু সেখানে যে নাটকগুলো হলো তার সম্পর্কে আপনি ডিটেলে কিছু বলেননি আজকে আমরা সূত্র সূত্রটা ওখান থেকেই ধরে সিন্ধি হল সিন্ধু ভবন আমাদের আজ পর্যন্ত চার বছরের মতো হয়ে গেল সেখানে আমরা প্রথম মাসটা পুরনো নাটক দিয়ে করেছিলাম তারপরেই মারাসাদের যে অ্যাডাপ্টেশন নাটক যেটার কথা আগে উল্লেখ করেছি আমরা নাম দিয়েছিলাম একটি হত্যার কথা। এটা প্রথমে পরপর কয়েক শুক্রবার হয় বোধ হয় পাঁচ শুক্রবার সেগুলো মোটামুটি হাউসফুল যায় এখানে হাউসফুল অবশ্য থিওসফিক্যাল সোসাইটির থেকে ক এখানে ওই আশি পঁচাশি এর বেশি ধরতো না আর আগে থিওসফিক্যাল সোসাইটিতে একশো থেকে একশো চল্লিশ পর্যন্ত উঠত যাই হোক পোড়ার দিকে ভালো সাড়া পাই আমাদের চেনাশোনা যারা অনেকদিন পরে পাঁচ মাস পরে আবার আরম্ভ হচ্ছে বলে আসে কিন্তু তারপরে ওই সাড়াটা কমে যায় মারা সাদের পরে আমার যতদূর মনে পড়ছে আমরা পুরনো নাটক যেটা অনেকদিন করা হয়নি আমাদের যে সহকর্মী দল মানে যারা এক ধরনের চিন্তা করেন একই ধরনের থিয়েটার তাদেরও আমাদেরই মতন কতগুলো অসুবিধে করতে হয় অসুবিধে ফেস করতে হয় যেমন লোক কম বা একজন কিছুদিন করে তারপরে হয়তো তাকে চলে যেতে হলো চাকরির সূত্রে বা অন্য সূত্রে তো সেইখানে আমরা জয়েন্ট প্রোডাকশন বলে একটি জিনিস আরম্ভ করি অর্থাৎ একটি নাটক আমরাই আমি হয়তো পরিচালনা করব কিন্তু সেখানে শুধু শতাব্দীর মেম্বাররা না অন্য গ্রুপের মেম্বাররাও আসে সেটা তারা খানিকটা ট্রেনিং হিসেবে নিতে পারে আবার খানিকটা এই যৌথ অ্যাকশান এখানে প্রথম দিকে আমার একটা চিন্তা ছিল যে এই জিনিসটাতে যেটা হয় আমাদের দেশ এটা গ্রুপ কি গো এসে পড়তে পারে কারণ তাদের কলকাতায় এসে রিহার্সাল দিতে হবে পরিচালনাটা আমি করব অধিকাংশ খুশি লোক শতাব্দীর থাকবে তাদের হয়তো দু তিনজন করে একটা গ্রুপ থেকে আসবে তাই ভেবেছিলাম হয়তো কিছু কিছু গন্ডগোল হতে পারে একটু সাবধানে কাজ করছিলাম কিন্তু এই মারাসার আমাদের আরম্ভ তারপরে আমরা অন্য নাটকেও করেছি ঠিক উল্টোটাই হয়েছে বরং আমাদের মনে হয় যে ওরা আমাদের দলেরই লোক ওদেরও মনে হয় আমরা ওদের দলের লোক দলগুলি বরং এই জয়েন্ট প্রোডাকশানের মাধ্যমে আরও কাছে এসেছে এর থেকে একটা জিনিস বোঝা যায় আমি যেটা বলছিলাম এটা থিয়েটার মুভমেন্ট অন্তত এই দলগুলি তারাও এটা থিয়েটার মুভমেন্ট হিসেবেই নিয়েছে সেই জন্যে ওই গ্রুপ ইগো যাকে বলে কোন দলের প্রাধান্য হবে কী হবে এই ধরনের জিনিসগুলো একেবারেই আসে এখন একটা চাপ পড়ে অন্য দলের ছেলেরা প্রায় আমার জিজ্ঞেস করে আবার জয়েন্ট প্রোডাকশন কবে হবে জিনিসটা তারা এনজয় করেছিল করতে ভালো লেগেছিল এবং যখনই আমাদের অসুবিধা হয়েছে তারা সাহায্যের জন্য এগিয়ে এসেছে এখন আর ওইটা করছেন না কেন যখন ভালো রেজাল্টটা হল মনে হচ্ছে করছি সেটি বলছিলাম মারা সাদের প্রথম ট্রাই করলাম মারাসাদের পরে সাজিনা মাহাততে আবার করলাম জয়েন্ট প্রোডাকশন কারণ সাকিনা মাহাতো যত বড় কাস্টিং ছিল তত বড় শতাব্দীতে আর আমাদের পাল আর পথ সেনা এই দুটি গ্রুপ আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ ভাবে একসঙ্গে কাজ করেছিল তাদের নিয়ে করি আর যখন এ করি বারাসাত করেছিলাম তখন রীত ছিল একটি গ্রুপ ছিল ঠিক সাকিনামাহত পরে আমরা কি করলাম মনে করে বলতে পারবো না তবে গন্ডি আবার রিভাইভ হয় গন্ডিতে আমাদের কয়েকজন চলে গিয়েছিল সেই জন্য এবারে আমরা নিজেরা নিজেরা শতাব্দী গন্ডি করতে পারলাম না যেটা আমাদের প্রথম ছিল গন্ডি মানে কমিশন এবারে গন্ডিও এক হিসেবে এবং তারপরে নাজিনিকন্যাটকটি যখন নামাই সেটাও আমরা গোড়ার থেকেই যৌথ প্রযোজনা করি এটা হচ্ছে তারা শঙ্করের নাজিনিকন্যাগিনিকনার কাহিনী উপন্যাস এখানে সেটা নাট্যরূপ তো আপনি সেটাই আসল কথা আমি মাঝখানে একটি প্রোডাকশন বাদ দিচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাছি এই উপন্যাসটি আমার অসম্ভব ভালো লাগে তা আমার কিরকম মনে হচ্ছিল যে আচ্ছা পদ্মা নদীর মাঝি যদি বসে রিডিং পড়া যায় তাহলে আমার যেরকম পড়ে ভালো লাগছে আরেকজন তো ভালো লাগতে পারে এবং সেই উপন্যাসের যে রসটা সেটা তাহলে পাওয়া যায় আর কি হয়তো সংক্ষিপ্তকরণ হতে পারে আর যদি ওটাকে ড্রামাটাই আপনিও জানান আমিও জানি যে কলকাতারই আরেকটি দল ওটাকে ড্রামাটাইজ করে দিন ধরে করছে আমার যতদূর মনে হচ্ছে লাইন লাইট আমি দেখিনি প্রোডাকশন আমিও দেখিনি আচ্ছা তারা ড্রামাটাইজ করেছে কিন্তু এই ড্রামাটাইজ করতে আমার ইচ্ছা হয়নি আমার রকম মনে হয়েছে ড্রামাটাইজ করা মানে সবকিছু ডায়ালগে নামিয়ে নিয়ে আসা তাহলে ওর যে আশ্চর্য রকম সুন্দর কতগুলো কি হবে। আমাদের চরিত্র নিয়ে তখন এবং এ ব্যাপারে সাহসটা আসে গন্ডিত থেকে কারণ গন্ডিতেও আমাদের যে ব্রেস্টের গানগুলো সেগুলো গান হিসেবে তো আমরা ব্যবহার করিনি সেগুলোকে একটা ফ্রি পোয়েট্রির মতো করেছিলাম এবং সেই লাইনগুলো যারা বলছে তারা আলো একটা কোরাসের দলের মতন এক কোণে বসে থাকে না তারাও অভিনয় করেছে অর্থাৎ একজন একটা চরিত্রে অভিনয় করলো তার থেকে হয়তো এইরকম সূত্রধার হয়ে গিয়ে এই লাইনটা লাইনগুলো বললো তার থেকে হয়তো তারা একটা দরজা তৈরি করতে হবে কি নদী তৈরি করতে হবে অর্থাৎ হিউম্যান সেট সেইটা হয়ে গেল এ আমাদের বারবার হয়েছে কাজে এইভাবে কি করে একটা নাটক থিয়েট্রিক্যালি প্রজেক্ট করতে হয় বিষয়বস্তু আগে নাটকের ডায়ালগের বাইরেও সে অভিজ্ঞতা আমাদের ছিল তার থেকেই সাহসটা আস এবং আমি পদ্মানন্দীর মাঝির একটি সামারির মতো তৈরি করি একই যেভাবে সামারি বলা যেতে পারে সেই সামারিতে আমি ডেসক্রিপটিভ লাইনও রাখি ডায়ালগ লাইনও রাখি যেমনভাবে মানিকবাবু লিখে গেছে সেইভাবে রাখি এবং ঠিক ওইভাবে যেটা ভমার সূত্রে হয়তো আগে আমি বলেছি মানে কে কোনটা বলবে সেটা না করে ওই কলমটা দিয়ে তারপরে স্পিচটা না। কোলানের আগে কি হবে সে এক নম্বর হবে না পাঁচ নম্বর হবে না সাত নম্বর হবে কি সে কুবের হবে না কপিলা হবে কিছু লিখলাম না কুবের কপিলাগুলো বরং দেখলাম কিন্তু অন্য গুলো কোলান দিয়ে দিয়ে ভাগ করে দিলাম অর্থাৎ এ একটা লাইন বলবে তো ও একটা লাইন বলবে মানে একেবারে উপন্যাসের মতো পরপর গদ্যটা ঢুকে গেলাম না হলো আমার ড্রামাটিক ফর্ম কিন্তু এটা ড্রামাটাইজেশন নয় একেবারে এটা হচ্ছে উপন্যাসটাকেই থিয়েট্রিক্যালি উপস্থিত করা এইটা একটা পদ্ধতি পার করা এবং তার উপরে আমরা কাজ আরম্ভ করি কাজ আরম্ভ করে আমরা অন্তত আমাদের উৎসাহটা বাড়তে থাকে কমে পদ্মা নদীর মাঝি অনেকখানি কাজ করেছিলাম বোধ নাটকের অর্ধেকের ওপর আমাদের কাজ এগিয়ে গিয়েছিল এবং যেটুকু হয়েছিল আমরা অন্তত মোটামুটি স্যাটিসফাইড ছিলাম যে খেট খাটলে একটা জিনিস দাঁড়ান তারপরে নানা কারণে পদ্মা নদীর মাঝি বন্ধ আমার যদ্দোর মনে হয় বন্ধ হয়ে অন্য কোন নাটক ধরেছিলাম যেটার নাম এক্ষুনি না তারপরে ওই নাগিনিকার কাহিনী ওটাও আমি আগে পড়েছিলাম আবার পড়লাম পরে মনে হল ওটারও ওই রকম সম্ভাবনা আছে তো ওই ওই ঝোঁকেই এটারও ঠিক ওই শুধু এটার গল্প অনেক বড় মানে অ্যাকচুয়ালি একাধিক গল্প ওটাতে আছে সেইটা জুড়ে একটু হয়ে গেল সংক্ষেপ করে আরেকটা স্ক্রিপ্ট তৈরি কিন্তু ভঙ্গিটা ওই একই এখানে ওই নভেলটাকে প্রেজেন্ট করবো আছে তো এই নাগিনী কন্যাটাই পদ্মানদীর নয় আরেকবার আরম্ভ করে আরেকবার তো ওটাতে একটুখানি এক ধরনের ফ্রাস্ট্রেশন আসে ওটা আর ধরা হবে না এখন এরকম ধরনের জিনিস আসে যদি এখনো শতাব্দীর মেম্বাররা বলে যে আবার ধরলে কেমন হয় যাই হোক পদ্মা নদী মাছি যখন ধরেছিলাম তখন কিন্তু শতাব্দী ধরেছিলাম শতাব্দীর পুরো কাস্টিং ছিল নাগিনীকনার কাস্টিং একটু বেশি এবং পদ্মা যখন ধরেছিলাম তখনকার থেকেও আমাদের শতাব্দীর একটু কমে গিয়েছিল ফলে নাগিনীকন্যা গোড়ার থেকে আমরা শতাব্দীর রিতম পথ সেনা তিনটি গ্রুপকে নিয়ে আমরা ছ মাসের মতো খাটা হয় খেটে ওটা নেমে গেছে আপনি দেখে উঠছেন খুব ভালো লাগেন তবে তাগিনী কন্যা কাহিনীর একটাই হচ্ছে দোষ হচ্ছে